আলহামদুলিল্লাহ আমরা মাধ্যমিক শ্রেণীর জন্য চরিত যে আপনার তৌহিদের একটি অংশ আজকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে বিশ্বাস বা ভাগ্যের প্রতি বিশ্বাস এই তাকদির প্রতি বিশ্বাস এবং তাকদির কাকে বলে তাকদির কাকে বলে তাকদির হচ্ছে আপনার আল্লাহর যে সৃষ্টি তাদের জন্য আল্লাহর যে নির্ধারণ রয়েছে সেটাকে বলা হয় যে এই নির্ধারণটা সাধারণত আল্লাহর সেই পূর্ব জ্ঞান থেকেই তিনি করেছেন এবং তার হেকমত রয়েছে এর পেছনে যে কার জন্য কি নির্ধারণ করবেন সেটার একটা অবশ্যই হিকমত রয়েছে আপনার রহস্য রয়েছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানান না এবং এই তাকি বিশ্বাসের মানে বিশ্বাস আনতে হবে এই ব্যাপারে মাহফুজের মধ্যে তিনি লিখে রেখেছেন এবং তিনি সব কিছুর স্রষ্টা এবং সবকিছুর মালিক এবং সবকিছুর প্রতিপালক এবং তিনি হ্যাঁ এই সব কিছুর নির্ধারণ করেছেন চাই ভালো হোক চাই খারাপ হোক আল্লাধারণ করে ফেলেছেন এবং তিনি হেদায়তেন তিনি দুর্ভাগ্যকে সৃষ্টি করেছেন সৌভাগ্যকে সৃষ্টি করেছেন এবং তিনি মানুষের মৃত্যুকে সৃষ্টি করেছেন মানুষের রিজিক সবই তার হাতে মানুষের মৃত্যুরিজিক সবই তার হাতে আল্লাহ سٹی ارکم بھاش کر جیبرل سے যে আমরা মুসলিম শিল্পের প্রথম গণ্ডে পেয়ে যাব কৃষ্ণা নম্বর ছত্রিশ সাঁত্রিশ হাদিস নম্বর আট সেখানে রসুল বলেছেন এবং ভালো মন্দির প্রতি ইমান আনবে হ্যাঁ এটা হচ্ছে ইমানের ছয়টি রোকন এখন কথা হচ্ছে যে তাকদীর উপর যে বিশ্বাস যেটা নিয়ে আমাদের আসল আচ আলোচনা সেটার কয়েকটি স্তর রয়েছে সেই সকল স্তর সহ আমাদেরকে বিশ্বাস করতে হবে प्रथम अपना डर ईमान आनते हालां चार्तर प्रथम स्तर ईमान आनते ज्ञान सम्पर्क आल्लाह ज्ञान सम्पर्क विश्वास करते हैं जो आल्ला ज्ञान सबकिप्तर सामग्रिक भाव विस्तारित भावला जरसानु प्रत्येक किसुके विस्तारित भावे संक्षिप्त आकार से आजारबादी ज्ञान मध्य रही है तरह सार्वक्षण के ज्ञान सेटर मध्य रहा है आल्ला जर शान আপনার বিশেষ করে সুরে তালাকের হ্যাঁ বারো নম্বর আয়তের মধ্যে বলেন বলেন যেন তোমরা জানো এই কথা যে আল্লাহ সবকিছু করতে সক্ষম এবং আল্লাহ জন প্রত্যেক জিনিসকে তার জ্ঞান দিয়ে হ্যাঁ আপনার পরিবেষ্ট করে আছেন সব কিছু তার জ্ঞানের অধীনে তার জ্ঞানের বাইরে কোনো কিছু নেই দ্বিতীয় নম্বর তাকদীর সম্পর্কে বিশ্বাস করতে গেলে যেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহর লেখার ব্যাপারটি যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ মানুষের ভাগ্যকে লিখে রেখেছেন লাউ মাহফুজের মধ্যে হম যেটা হ্যাঁ আপনার লিখতে গিয়ে কোনো কিছু ছাড়েননি সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে লিখে দিয়েছেন যেটা আল্লাহ বিশেষ করে ৩৮ মধ্যে বলেন সুর আন আমের ইলা নম্বর আয়ত্রীর আল্লাহ বলেন আমি কখনো ত্রুটি করিনি এই কিতাবের মধ্যে এই বালামের মধ্যে লেখার সময় কোনো কিছু ছেড়ে দেয়নিহিমি অক্সারুন অতপর তাদের প্রতিপালকের দিকে তাদেরকে একত্রিত করা হবে তাদের আল্লা বলেন যে তোমার প্রতিপালকের কাছ থেকে একটা অনুপরিমান একবার শুধু অনুপরিমান নয় অনুপরিমাণের চাইতে বড় হোক ছোট হোক কোনো কিছুই আল্লাহর আপনার লেখা থেকে বাদ পড়েনি ইফি কিতাবে মবিন সবকিছু তিনি সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছেন হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় কথা যে আল্লাহর লেখার বিষয়টি আমাদেরকে বিশ্বাস করতে হবে তাকদিনের ব্যাপারে আরেকটা জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছার বিষয়টি যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর ইচ্ছেই হচ্ছে সমস্ত আল্লাহর সৃষ্টির মধ্যে বাস্তবায়িত যে সেটা বাস্তবায়ন হবেই হবে আল্লাহ শাহু যা হতে চাইবেন সেটা নিশ্চিতভাবে হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ শাহু সুরা কাসাচের আটষট্টি নম্বর আয়ত্তের মধ্যে বলেন যে তোমার প্রতিপালক আপনার প্রতিপালক যা চান তাই সৃষ্টি করেন এবং যা চান তাকেই মনোনীত করেন হ্যাঁ সুতরাং আল্লাহর ইচ্ছে সবখানে বাস্তবায়িত আল্লাহ আপনার চাইতেন তাহলে সমস্ত মানুষকে একই জাত রূপান্তরিত করতেন একই উম্মত হিসেবে আপনার হম নির্ধারিত করতেন কিন্তু এখন সেরকম আর থাকেনি অনেক গোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে অনেক দলে বিক্ষিপ্ত হয়ে গেছে হ্যাঁ যদি আল্লাহ চাইতেন সবাইকে এক মানসিকতা রাখতে পারতেন কিন্তু এবং যত আল্লাহর মখলুকাত রয়েছে সবকিছু কিন্তু আল্লাহর সৃষ্টি সেগুলার জাতকে আল্লাহর সৃষ্টি করেছেন সেগুলোর অস্তিত্ব দিয়েছেন এবং সেগুলার বৈশিষ্ট্য তিনি দিয়েছেন সেগুলার যে নড়াচড়া সবকিছু আল্লাহর সৃষ্টি আল্লাহ রাসু সেটা আমাদেরকে বলছেন জুমের বাষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন আল্লাহুকুল সুতরাং এই চারটি আপনার স্তরকে বিশ্বাস করতে হবে তাকদিরের ক্ষেত্রে যে সবকিছু আল্লাহর জ্ঞানের অধীনে এবং সবকিছু আল্লাহ লিখে রেখেছেন সবকিছু আল্লাহর ইচ্ছাই ঘটবে এবং সবকিছু আল্লাহরই সৃষ্টি এতে কোনো সন্দেহ নেই এখন হচ্ছে বান্দার যে ইচ্ছা নেই বান্দার এফতিয়ার নেই সেটা কিন্তু মিথ্যা কথা বরং ও ইচ্ছা এফতিয়ার আছে যেটা আমরা শরীর দ্বারা প্রমাণ পেয়ে যাই এবং বাস্তবতাও সেটা আমরা বুঝতে পারি শরীয়তের প্রমাণ হচ্ছে আল্লাহ সুরায় তাকবীরের আঠাইশ নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ বলেন যার ইচ্ছা সে যেন আপনার সঠিক লাইনের উপর চলে সুতরাং যদি ইচ্ছার দখল না থাকতো মানুষের যদি ইচ্ছা না থাকতো তাহলে আল্লাহ কেন বলবেন সুতরাং ইচ্ছা মানুষের আছে এরকমভাবে বাস্তবতা আমরা দেখতে দেখতে পাই যে প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছাধীন কাজ করে নিজের যে সক্ষমতা অনুযায়ী সে কাজ করে এই ছাড়া মানুষ কাজ করে না যে কোন কাজ নিজের ইচ্ছায় করে নাকি অনিচ্ছায় সে বুঝতে পারে এবং সে বুঝতে পারে কোনটা তার ইচ্ছায় হয়েছে যেমন সে হাঁটা চলা করে সে খায় দায় এগুলো সব তার ইচ্ছায় হয় এবং যেটা তার ইচ্ছার দিন হয় না সেটাও সে বুঝতে পারে যেমন জ্বর আসলে মানুষের শরীরে কম্পন আসে সেটা যে তার ইচ্ছাই নয় সেটাও মানুষ বুঝতে পারে এবং অন্তর যে হা হৃদপিণ্ডের যে উঠানামা বা যে নড়াচড়া সেগুলো যে তার ইচ্ছায় হয় না বরং এটা চলতেই থাকে তার অনিচ্ছায় না সেটাও মানুষে জানে কিন্তু এই যে বান্দার ইচ্ছা বন্দার যে সক্ষমতা হ্যাঁ এইগুলো কিন্তু আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ ইচ্ছে না করলে বান্দার কোনো ইচ্ছা কার্যকরী হবে না হ্যাঁ বান্দার যে শক্তি এবং বান্দার যে ইচ্ছা সেটা আল্লাহ ইচ্ছার অধীন সেটা আমাদেরকে মনে করতে হবে এবং আল্লাহর ইচ্ছে করলে সেটা কার্যকরী হবে না যেটা আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ বলেন আল্লাহানু বলেন সুরাতের উনত্রিশ নম্বর আয়তে যে তোমরা হ্যাঁ আল্লাহ তোমাদের যদি আল্লাহ না চান তাহলে তোমাদের চাওয়ার কোনো গুরুত্ব নেই হ্যাঁ আল্লাহ চাইলেই তোমাদের চাওয়া কার্যকরী হবে সুতরাং আল্লাহর চাওয়ার অধীনে মানুষের চাওয়া আপনার কার্যকর মানুষের এখতি আছে মানুষের চাওয়া আছে কিন্তু মানুষ মানুষের চাওয়াটা বাস্তবায়ন করতে হলে আল্লাহর চাওয়াটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে কথা এখন হচ্ছে একটি ব্যাপারে আপনার সন্দেহের উত্তর দিতে হয় অনেকে তাকবীরের কথা বলে নিজের অপরাধকে ডাকতে চায় নিজের অপরাধকে জায়জ করতে চায় সেটা কি কখনো এই প্রমাণ ধরা যাবে কিনা সেটার ব্যাপারে ছাড়ার ক্ষেত্রে কোনো হারাম কাজ করার ক্ষেত্রে তাক আপনার কি দোহাই দিতে পারে না তাক প্রমাণ উপস্থাপন করতে পারে না হ্যাঁ নিজের দোষগুলোকে দায় করার জন্য মানুষ সামনে হ্যাঁ নিজের নিজকে দোষ মুক্ত হিসেবে হ্যাঁ মানুষকে প্রকাশ করার জন্য কখনো তাকদিরকে হ্যাঁ দলিল হিসাবে গ্রহণ করা যাবে না এটার কয়েকটি কারণ আমি তার মধ্যে চারটা কারণ উল্লেখ করব। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে একজন ব্যক্তি যিনি হুম আপনার তাকদিরকে নিজের অপকর্মের উপর দলের হিসাবে গ্রহণ করেন হ্যাঁ তার উপর যদি কেউ আক্রমণ করে বসে তাকে কেউ যদি মারে তার সম্পদ কেউ যদি ছিনিয়ে নেয় অথবা এই জাতীয় কিছু ঘটে তখন তো সেই ব্যক্তি তাকদির দোহাই দেবে না হ্যাঁ যদি হ্যাঁ আপনার দোহাই দিয়ে আপনার সে ওই বেসার যে অপকর্ম সেটাকে তো হালাল করে দেবে না এটা কখনো হবে না হ্যাঁ যে সে বলবে যে আল্লাহ আল্লাহ আমার সম্পদকে হরণ করেছো এরকম বলতে কখনো রাজি হবে না এবং তাকেও সে ক্ষমা করতে চাইবে না বলবে যে তুমি অপরাধী এবং তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা থাকবে সুতরাং সেই ব্যক্তি আবার যখন আপনার নিজে অপরাধ করে আপনি অপরের টা না তাইলে নিজে অপরাধের ক্ষেত্রে তাকদের দোহাই দিবেন কেন হ্যাঁ এটা হচ্ছে কথা হ্যাঁ সুতরাং এটা আল্লাহর ব্যাপারে অবশ্যই বিরাট একটা ত্রুটি তাক দিয়ে দেওয়া এটা কখনো করা যাবে না এরকম ভাবে দ্বিতীয় আরেকটি কথা তাদের খন্ডন সেটা হচ্ছে যদি দিয়ে যদি প্রমাণ নেওয়া যদি বিশুদ্ধ হতো তাহলে রসুলদের হ্যাঁ কারণ তাকদের উপরে যদি নির্ভরশীল থাকতো রসুলদেরকে পাঠিয়ে আর কি দরকার ছিল রসুলদেরকে যখন পাঠানো হয়েছে বোঝা গেছে আপনার মানুষের কি ইচ্ছার দখল আছে মানুষকে সেই রসুলদের পাঠানো সে আদর্শ অনুযায়ী যদি কেউ চলে নিজের ইচ্ছা মতো নবীদের পাঠানোর আসল উদ্দেশ্য সুতরাং যদি তাদেরকে দিয়ে প্রমাণ নিয়ে সহায় অপরাধের ক্ষেত্রে তাহলে রসুলদের পাঠন কোনো দরকার হয় না আর বিশেষ করে তখন দেখা যাবে শরীর আর কোন প্রয়োজনই থাকে না এবং ইবলও পার পেয়ে যাবে হম এবং ফেরাউনে পার পেয়ে যাবে যাবে। কা তারা বলতে পারে অপরাধ গুলো সেটাও তো আল্লাহ হবে না হুম এটা হচ্ছে কথা সুতরাং তাক দিয়ে অপরাধের ক্ষেত্রে কখনো প্রমাণ আনা যাবে না হুম কারণ তাইলে এই সমস্তগুলো বাতিল হয়ে যাবে আল্লাহর এই সমস্ত কাজের তৃতীয় নম্বর যেটা সেটা আছে তাকদেরকে দিয়ে প্রমাণ অপরাধের ক্ষেত্রে এই কারণে আনতে পারবেন না যে যেই ব্যক্তি প্রমাণ চান তাকে আমরা দেখতে পাচ্ছি যে সে কি করে না দুনিয়ার বিশেষ তার বিশেষ বিশেষ কাজে সে তাকদের উপর বিশ্বাস করে বসে থাকে না বরং আমরা দেখতে পাই এই লোকটাকে যে আপনার অপরাধের ক্ষেত্রে তাকদের দোহাই দেন তাকে আমরা দেখতে পাই যে যেটা তার দুনিয়ার ক্ষেত্রে যেটা তার জন্য হ্যাঁ উপযুক্ত যেটা তার জন্য প্রয়োজন সেটা হাসিল করার জন্য সে অত্যধিক প্রেশার হয়ে বসে সেটা পাওয়ার জন্য এবং তার জন্য যেটা আপনার বিশেষ করে ক্ষতিকর সেটা থেকে দূরে থাকার জন্য বাঁচার জন্য তার চেষ্টা অবশ্যই অব্যাহত থাকে কখনো তাকদের উপর নিজকে সমর্পণ করে কখনো সে তার জন্য যেটা হ্যাঁ আপনার কল্যাণ কর সেটার ক্ষেত্রে সে চুপ করে বসে থাকে না ও থেকে বাঁচার ক্ষেত্রেও চুপ করে বসে থাকে না সুতরাং যেইখানে নিজের লাভ লসের ক্ষেত্রে সে তাকদের কথা হ্যাঁ আপনার তাকদের উপর সে ভরসা করে বসে থাকে না সুতরাং সেই ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে কেন সে অপরাধ করে তাক দিয়েকে দোহাই দেবে সেটা তো হতে পারে না সুতরাং আমরা দেখতে পাই না এই জাতীয় লোককে যে তাকের দোহাই দিয়ে থাকেন অপরাধের ক্ষেত্রে তাকে দেখতে পাই না যে তাক দিনের দিয়ে সে কোনো কাজ না করে আপনার সে বসে আছে বরং তার যে আপনার দুনিয়াতে যেটা লাভজনক হম এবং দুনিয়াতে যা ক্ষতি ক্ষতি করা লাভজনকটা হাসিল করার জন্য সেই সে কখনো তাকদের দোহাই দেয় না এবং খারাপ থেকে বাঁচার জন্য তাকদের দোহাই দেয় না এ হচ্ছে কথা হ্যাঁ যখন সে এটা করে না তখন আখেরাতের ক্ষেত্রে গিয়ে ধর্মীয় ক্ষেত্রে গিয়ে সে তখন নিজের লাভটা না দেখে দেখবে এবং দিবে সেটা পারে না। তার আচরণবিধি একরকম হতে হবে যখন সে দুনিয়ার ক্ষেত্রে সে দিয়ে বসে নিজের লাভ ক্ষতির ব্যাপারে আখেরাতের ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে সে তাকদিরের দোহাই দিয়ে বসে থাকা বা অপরাধ করা তার জন্য কখনো হম সেটা যুক্তিসঙ্গত হবে না চার নম্বর যেটা সেটা আছে। যে আদেশ করেছেন কাজ করার জন্য। এবং উপর আপনার নির্ভর করে বসে থাকতে বলেননি এবং মানুষকে আল্লাহ বাধ্য করেনি তার সাধ্য সাধ্যাতীত কোনো কিছু এ থেকে প্রমাণ হয় যে আপনার প্রত্যেক মানুষকে অবশ্যই কাজ করতে হবে কখনো তাকদের উপর বিশ্বাস করে বসে থাকা চলবে না কালা যে তোমরা কাজ করতে থাকো যাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ হয়ে যাবে সুতরাং মানুষকে বলা হয়েছে শরীয়তের মধ্যে যে কাজ করার জন্য কখনো তাদের উপরে বিশ্বাস করে চুপ থাকতে বলা হয়নি এই চারটা আমরা যারা অপরাধ করেছি আপনার কোন কিছু হাসিল করার জন্য সেটা কিন্তু তাক দের বিরোধী নয় একটা এই কথা জানতে হবে যে কোনো মাধ্যম ধরা সেটা তাকদের উপর বিশ্বাস বিরোধী নয় আল্লাহর তকল বিরোধী নয় বরং সেটাও তাক অধীন যেমন আপনি সঞ্চয় করা কখনো আপনার এগুলোর উপায় গ্রহণ করা কখনো তাক দিয়ে নয় সুতরাং কেউ যদি এরকম উপায় উপকরণ বাদ দিয়ে দেয় আল্লাহর তাকর বিশ্বাস করে তাহলে তার ইমানের মধ্যে ত্রুটি আছে বুঝতে হবে যতটুক সে প্রত্যাখ্যান করে উপায় উপকরণ গ্রহণ করার ক্ষেত্রে সুতরাং তাকদের উপর বিশ্বাস করলে যে উপায় উপকরণ গ্রহণ করা হবে না সেটা ভুল কিন্তু বরং অবশ্যই আপনার উপায় উপকরণ গ্রহণ করতে হবে এবং তাকদের উপর বিশ্বাস করতে হবে কথা ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে ক্ষেত্রে আমরা বেশি তাকদিরের ব্যাপারে বেশি আপনার খোঁজাখুঁজি করতে যাবো না বেশি গবেষণা করতে যাবো না ইসলাম তাকদিরের ব্যাপারে বিশেষ করে তাকদিরের মাসালের ব্যাপারে গভীরভাবে গবেষণা করতে নিষেধ করেছে হম এবং তার যে রহস্য আছে যেগুলা মানুষের ধারণার বাইরে এরকম গুড় রহস্য জানার জন্য যেন চেষ্টা মানুষের না করে কারণ এরকম করতে গেলে কোনো ফলের দিকে সে পৌঁছাতে পারবে না বরং এটা তাকে অস্থিরতার দিকে আপনার আগিয়ে দিবে এবং তাকে সন্দেহ আতিথ সন্দেহের দিকে পৌঁছিয়ে দিবে এবং তাকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে এবং আপনার হটকারিতে তাকে শিক্ষা দিবে এটা কখনো করা ঠিক নয় দেখেছেন তারা তাকদির নিয়ে আলোচনা করছে তখন রসুল আকরমসালামের হ্যাঁ রাগ এসেছে যেন আপনার হ্যাঁ রুমান বা কি বলে যেটা বেদানার দানাকে আপনার চিপিয়ে তার চেহারার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে কারণ এরকম আঘাত করো যে এগুলো নিয়ে কখনো তোমাদের রকম কাজ করা ঠিক হবে না হম যে না বিহাদা হালাকুম এভাবেই তোমাদের পূর্বে কারণ ধ্বংস হয়ে গেছে না এগুলা করা যাবে না বুঝতে গিয়ে আঘাত করে নিজের বিশ্বাসকে ন যে তাকদের উপর যদি কেউ বিশ্বাস নিয়ে আসে তার সুফল সে কি পেতে পারে সেটা চারটে সুফল আমরা বলার চেষ্টা করছি এক নম্বর সুফল হচ্ছে যে তাকদের বিশ্বাস করলে আপনার কাজ করতে উৎসাহ অনুভব করবেন এবং আপনি অগ্রসর হবেন যে কোনো কাজে বিশেষ করে আপনার ইকিন নিয়ে জজম নিয়ে যে এটা বিশ্বাস করে যে আমার যা ঘটার তাই ঘটবে যা ঘটার নয় তা ঘটবে না সুতরাং এই বিশ্বাস নিয়ে আপনি যে কোনো কাজে উদ্যোগী হবেন উৎসাহী হবেন সেটা হচ্ছে তাঁক দিনের একটা সুফল কারণ আপনি জানেন যে আমি যদি ইসলামের জন্য যুদ্ধ করতে যাই যদি আমার মৃত্যু লেখা থাকে তাইলে অবশ্যই আসবে না আসলে অবশ্যই আসবে না তাইলে এই তাকদের বিশ্বাসটা মানুষকে আপনার ইসলামের জন্য জেহাদে উৎসাহী করবে এরকম আরও রিস্কি যত কাজ আছে সেগুলোর মধ্যে উৎসাহী করবে একজন ইমানদারকে তাকদেরদের বিশ্বাসী দ্বিতীয় নম্বর যে তাকদের বিশ্বাস করলে যে সুফল আমরা পাব সেটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস বাড়বে এবং যে কোনো হ্যাঁ আপনার উপকরণ গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহর কাছে সহযোগিতার মনোভাব আমাদের সৃষ্টি হবে কখনও আমরা সেই উপকরণের উপর বিশ্বাস করব না একবারে আমরা নির্ভরশীল হব না বরং আমরা মনে করবো যে আল্লাহর তাকদিরের অধীন আমি সব কিছু আল্লাহর বরাদ্দ অনুযায়ী হবে আমি উপকরণ গ্রহণ করব কারণ আমি জানছি না যে দেখি আমার জন্য বরাদ্দ আসে না নাই সেটা না জানার কারণে আমি করব কিন্তু সব কিছু আল্লাহর ইচ্ছে ঘটবে হ্যাঁ সুতরাং আল্লাহর উপর আস্থা আসবে আল্লাহর আল্লাহর সহযোগিতা বিশ্বাস করলে তৃতীয় নাম্বার যেটা হবে সেটা হচ্ছে বিশ্বাস করেন এরকম বিদ্বেষ আরকজনের প্রতি অহংকার এবং নিজের আত্মতৃপ্তিবোধ এগুলো কখনো আসবে না কারণ আপনি জানেন যে আরকজনকে আল্লাহ সাম যে নেমত দিয়েছেন সেটা তার তাক লেখা আছে আপনার তাক দিলে নেই তখন আপনার কেন ক্ষোভ আসবে সেটা আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন সুতরাং এটা নিয়ে অহংকার করা যাবে না আত্মতৃপ্তির ঢেকুর মারা যাবে না বরং মনে করতে হবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি দাতা তিনিই আপনার তিনি বঞ্চনাকারী হম তিনি মানুষকে বঞ্চিত করেন তিনি ইচ্ছে করলে দেন তিনি মানুষ তাদের বিশ্বাসী হলে রক্ষা পাওয়া দেওয়ার জন্য সম্ভব হয় সহজ হয় চার নম্বর তাদের বিশ্বাস করলে কি হবে যে আপনি মানুষকে ক্ষমা দেওয়ার ক্ষমা করার যে চরিত্র এবং ধৈর্য ধারণ করা এবং আত্মতৃপ্তি হম মনের মধ্যে যে শান্তি সেটা আপনি আপনার মধ্যে থাকবে আল্লাহ যেই কোনো ফায়সালা আসলে আপনি মনের তৃপ্তি নষ্ট হবে না আপনি মনে শান্তি পাবেন আপনার শান্তি কোন ফয়সলা আল্লাহর নষ্ট করতে পারবে না খুব নিয়ে আসতে পারবে না কারণ তখন আপনি বিশ্বাস করবেন সেটা আল্লাহর ইচ্ছা এটার মধ্যে আল্লাহর হিকমত আসে সুতরাং কোনো ভালো কিছু হাত হয়ে গেলে আপনি অস্থির হবেন না কোন আপনার যদি খারাপ কিছু আপনার জীবনে চলে আসে তখন আপনি অস্থির হবেন না কারণ আপনি মনে করবেন এটা আল্লাহ হয়েছে হম বরং আপনি কি করবেন ধৈর্য ধারণ করবেন আপনি মনে করবেন ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্যই বিশেষ প্রতিদান অবশ্যই দিবেন যেটা আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে হাদিসটা আমরা হ্যাঁ মুসলিম শরীরের মধ্যে পেয়েছি হ্যাঁ যে একজন ব্যাপারটি খুবই আশ্চর্যজনক যে তার সমস্ত কাজেই কল্যাণকর তার সমস্ত কাজের মধ্যে লাভার লাভ এবং এটা কিন্তু ইমানদার ছাড়া আর কারণ হয় না যদি তার কোন কোনো লাভ হয়ে যায় তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সেটা তার জন্য কল্যাণকর হয়ে যায় কারণ কৃতজ্ঞতা আদায় করে একটি আবাদত এবং যদি তার কোন ক্ষতি হয়ে যায় সে দৈর্য দারুণ করে এবং সেটি তার লাভের হয়ে যায় কারণ দৈর্য দারুণ করে একটি আবাদত সুতরাং লাভ থেকে সে কখনো বঞ্চিত হয় না আল্লাহ জান আমাদেরকে তাকদের উপর বিশ্বাস করে চলার তৌফিক দান করুন এবং যেন আমরা কারোর প্রতি কারোর নিয়ম দেখি যেন বিদ্বেষ পোষণ না করি তার প্রতি হিংসাত্মক না হয়ে যায় সেটার অবশ্যই খেয়াল রাখতে হবে তাকদের উপর বিশ্বাস করার কারণে এবং যদি আপনাকে পরীক্ষা করছেন সুতরাং সেটা নিয়ে অহংকার করার কিছুই থাকে না আল্লাহ আমাদেরকে তাকদের উপর বিশ্বাস করার এবং সেটার উপর স্থির থাকার তৌফিক দান করুন ওসালদি